الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيء انت ومن يضطله فلا هاد يرى وأشهد أن لا إله إلا الله وحده لا شيك له وأشهد أن سيدنا وسندنا وحبوبنا সরি আলম হানুদ হানুদ সরি লাই তারা কিংবা অমিম আল بارك على হাম কম আউযু ফাওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম لَا نَرَىٰ نَذَا تَلَ نَبِيٌّ أَمَرَ أَنْتُمْ أَمْ مَا لَكَن حَطَبٌ فِي جيدها حبل আজকে যে মুব মাহফিরের সমানিত সভাপতি উপস্থিত হলাম ইকলাম মব্বিয়ান দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আমাদেরকে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের সুক্রিয়া আদায় করি সকলের জবান খুলে প্রাণ খুলে কালিমাত্র শুকুর উচ্চারণ করি আর আমাকে আয়োজকদের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ যদি তৌফিক দেন যে সুর আটা ছোট্ট সুরাটা আমি করেছি তেল করেছি আঙ্গিকে সেই বিষয়টা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমি যে সুরাটা তিল করেছি এই সুরা সম্পর্কে মোটামুটি সবাই প্রায় অবগত ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই সুরাটা আমরা মোটামুটি জানি सूरा नाम सम्पर्क मोटामुटी नाजिलके अबुलहब हजरत करीम सल चाचा नाम तो अबुल अहब छोना মূল নাম তো ছিল আব্দুল যে সমস্ত এখানে আবুল আহাবের নাম মূল নাম উচ্চারণ না করে তার নিক নাম অথবা যে নামটা তার অবয়ব শরীরের কালার সাথে যে শব্দটা মিলে লাহাব মানে আবু আহাবের চেহারা খুব লাল চেহারা ছিল আগুন যেন একদম লাল চেহারাওয়ালা কাউকে বলি লাল্লু এই আবু আহাব মানে হচ্ছে লাল্লু সোজা কথা এই লাল্লু সম্পর্কে এই সুরান হাজির হয়েছে লাল্লুর আসল নাম হচ্ছে আব্দুল अल्लाह अब्दुल शब्द बक्तव्य शिख ए संप्रक्त आज बंध आई समस्त शब्द गुला उच्चारण करबाना तरह यह आब्दुल জীবন বাঁচায় ওর সেলাইন কি না। শিশুর জীবন কে বাঁচায় এতগুলো মানুষ আল্লাহ বললে তোর পুরো হাটাচারি থরথর করার কথা এই জন্য তো হুজুর বাবা খালি জিজ্ঞেস করেন মনোযোগ আসিনি মনোযোগ আসিনি আসেনি আপনাদের মনোযোগ কে কে ঘুমাইতেছে হাত আসেনি দিয়ে একজন বান্ধা ঘুমাইতেছে কেউ হাতর মানে মনোযোগ নাই তো না মনোযোগ নাই মনোযোগ লাগবে সাথে উচ্চারণ করতে হবে কথা বলতে হবে কেন আপনাদের এলাকায় মানুষ দৌড়ায় কি দিয়া হাত দিয়া না পাওয়া দিয়া এটাও আসতে পারেন হাত খুলে দৌড়াইলে দৌড়ের মধ্যে স্প্রিট আছে কেন বলে পা যখন দৌড়ায় সাথে যখন হাত গুলা লড়ে তখন আসলে হাত লড়ে না পা কে বলে দোস্ত তুমি একা না তোমার সাথে আমরাও আসি তখন পা চলার মধ্যে গতি পায় ঠিক বক্তা হইল পা দৌড়াবে তো বক্তাই শ্রোতারা যদি হাতের ভূমিকা না আপনার সাথে আমরাও আছি আছি আল্লাহ ওর সেলাইনের গায়ে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় ওর শিশুর জীবন কে বাঁচায় এই জাতীয় আশপাশের কথা সব বাদ দিলাম করেছেন আবুল আহাব সম্পর্কে আবুল আহবের স্পেশাল আরেকটা পরিচয় আছে করিম সাল্লা জন্ম নেন তখন আবুল আহাবের বাদি সুয়া আবুল আহাবের কাছে গিয়ে রসরুলের জন্মের সুসংবাদ দেয় আবুল আহব খুশি হইয়া সাথে সাথে বাদিকে আজাদ করে দেয় তাইলে রসরুলের জন্মে আবুল আহাবো আনন্দ প্রকাশ করেছিল তাই না একটু সাথে সাথে জবাব দেন তো আবুল আহাব জান্নাতিনা যাহা নামি বোঝা গেল রসুলের খালি জন্ম উৎসব পালন কইরা জান্নাতি হওয়া যায় না তাইলে আবুলাহাবো জান্নাতি হইত রসুলের জন্ম উৎসব আনন্দ এটা যদি রসুলের সুন্ন তরিকায় কেউ করতে পারে রোজা রাইখা তাইলে সে জান্নাতি কারো সে রসুলের সুন্না পালন করেছে শুধু উৎসব পালন কইরা দুনিয়ার জিলাপি খাওয়ার আশেপা রসুল হওয়া যায় আবুবাক আবু বকর রবিআ আশেক রসুল হওয়া যায় আবু বখরের মতো রসুল না হইতে পারলে কারণ গোটা দুনিয়ার আ এ রসুলের লিডার হচ্ছেন হাজরত আবু বকর সিদ্দে আবু বকরের সাথে যদি মিলে তাহলে তুমি আ রসুল আবু বকরের সাথে কিছুই মিলল না তাই তুমি নিজেকে আশেখ রসুন দাবি করতে সম্পর্ক না দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ আমার সমস্ত মাল আপনার হাবিবন্দো আমি অক্ষু করে দিস আপনার হাবিব যখন যা চাইবে আমি দিতে প্রস্তুত সমস্যা হচ্ছে আমি যখন আমার হাতটা উপরে থাকে আর্য হয় কারণ আপনার হাবিবনে শুনেছি তিনি বলেছেন হাত নিচের হাত থেকে উত্তম আমি যখন আপনার হাবিবকে দান করি আমার হাত উপরে চলে যায় আপনার হাবিবের হাত দিতে চলে যায় আমি আবু বক্কর সহ্য হয় না সোহান দিতে দিতে সব শেষ জিহাদের ময়দানের জন্য রসুল চাদা চেয়েছেন চাদা চাঁদা হজরতো রেডি হয়ে গেছেন যে আজকে একটা সুযোগ পেয়েছি আবু বকর কে হারানোর জন্য কারণ আবু বকর দিবি কি আছে কিনা এইটা কিছু হাজরত কোমর দৌড়াইয়া বাড়িতে গিয়া যা ছিল সম্পদ অর্ধেক নিয়া বাড়িতে অর্ধেক রাইকার দরবারে চলে আসছেন বসে বসে অপেক্ষা করছেন যে দেখি আজকে আবু বকর কি আনে আজকে তো আমার জিত নিশ্চিত এবারের ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা করা এটা ভালো হজরত কোমর চাইতেন আবুবকরকে বকরকে হারাইতে কিভাবে হারানো যায় পারে না আজকে নিশ্চিত আজকে আবু বকর আমার কাছে পরাজিত হবে কারণ আবু বকর কি দিবে কি আছে আল্লাহ হাজরত অমর কে রসুল জিজ্ঞেস করছেন অমর কি আনছেন আল্লাহ অর্ধেক আনছি অর্ধেক দেখতেছেন অমর ডাকা আছেন আবু বকরের হাতে ছোট্ট পুট লাখর আসতেছেন ছালা চট দিয়া চট দিয়া আর আবু বকরের জামাও নাই কাপড় নাই चोट गाए, खेजुर दिया, चोट का हो रसुल जिज्ञेस करेंबु बकरू बकर घर की खास বলেন প্রশ্ন শুনলে বুঝছি পাতার বেড়া ওগুলোতে থাপ্পড় গিয়ে দিয়ে দেখেছি মাঝে মধ্যে সেগুলোতে সুই গেঁথে রাখতাম দেখেছি কোন সুই হয়ে গেল্লাহ যেন ওই সুইটা আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে আল্লাহ আর তার রসুল আরু বকর জিন্দিকে বলতে গেলে তো অন্যদিকে যাবো আমি আর আগাচ্ছি না সুযাক কথা হচ্ছে কেউ নিজেকে আস এটা রসুল যদি দাবি করে খায়া খায়া পেট মোটা কইরা আর গাল ফুলাইয়া দেওয়ানবাগির নাম বলি নাই এইরকম বড় পেট বানাই আর শেখের হওয়া যায় না দোসর এগুলা জিলাপি খাওয়ার ভূমি, ধান্দা ধান্দা এছাড়া কিচ্ছু না আর শেখের হইতো নিজের জীবন দিতে প্রস্তুত থাকতে হয় প্রেক্ষাপট আয়াত নাজির হই এতদিন পর্যন্ত রচল গোপনে গোপনে দাওয়া দিচ্ছে আয়াত নাজির হইলির আসিয়া অনবি আপনি আপনার নিকটার্থী জানা তাদের কাছে দিনের দাওয়াত আল্লাহ সাফা পাহাড়ের উপর উঠা নিজের কমকে ডাকু করলেন এই বলে হাসে এইভাবে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন মক্কা পরীদের মধ্যে এই ছিল দুশ্মনের আনাগোনা লক্ষ্য করলে পাহাড়ের উপর উঁচা যিনি দেখছেন তিনি অন্যদেরকে সতর্ক করতেন আল্লাহ রসুলের এইভাবে ডাক শুনেছেন শত্রু আমাদের বললেন এই আমার কম আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু হাজির এই মুহূর্তে আক্রমণ করবে আপনারা বিশ্বাস করবেন কি করবেন সবাই এক বাক্যে বললেন কেন করবো না জিন্দগিতে যেখানে তুমি একটা মিথ্যা কথাও বড় রাখি কেন করবো নিশ্চয় কালিমা পড়েন কালিমা পড়েন কামিয়াব হয়ে যাবেন না হয় আল্লাহ আজাদ খুব শীঘ্রই আপনাদের গ্রাস করব সবগুলা মানুষ চুপচাপ কেন চুপচাপ এতদিন পর্যন্ত যার কাছ থেকে কোনো কষ্ট কেউ পায় নাই কথা। সেই মানুষটা এখন তার মতের বিরুদ্ধে তার আত্মা বিশ্বাস তার বিরুদ্ধে হঠাৎ একটা বক্তব্য দিল এটাকে কিভাবে প্রতিবাদ করবে একটা চোখ লজ্জা কি বলবে বলবে ভাব কিন্তু সব সমাজে সবাই তো আর ভদ্র থাকে না দুই একটা উল্টা পাল্টাও থাকে ওই সমাজের মধ্যে উল্টা পাল্টা একটা ছিল সবাই চুপ থাকলেও লাল্লু চুপ থাকে নাই লালু একটা পাথর ওঠাই ওঠায় বলতেছে মহাম্ম তুমি ধ্বংস হ এই জন্যে বুঝে আমাদেরকে ডেকেছ ওই যে হুজরা আলোচনা করতেছিলেন যে ধারায় ওই কথা আল্লাহ রসুল জবাব দেন নাই কিন্তু আল্লাহ রসুল জবাব না দিলে কি হবে আল্লাহ রসুলকে যিনি মহাব্বত করেন তিনি তো আর চুপ থাকতে পারেন না তিনি জবাব দিয়ে দিলেন আবুল আহাবের হস্ত ধ্বংস হোক আবুল ধ্বংস হোক দুইটা ধারা চালু হয়ে গেল যারা কালী মার্ধাওয়ার দেয় ওদেরকে আক্রমণ করতে উদ্ধত হয় এক ধারার লিডার মোহাম্মদুর রসুল্লাহ আরেক ধারা আরেক মিছিল কার পিছনে ছুটবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি দাওয়াত দেয় বলা হব না যারা কালিমার দাওয়াত দেয় তাদেরকে পাথর ছুড়ে মারনে বলা হব আমি কি দিনের প্রচেষ্টায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হবো নাকি মোহলাদের বিরুদ্ধে হয় রসুলের মিছিলের অংশ আর নয় আবুল আহমের অংশ বাইন বাইন মুজাফিন এটা কোন সুযোগ নাই মাঝখানে থাকার কোন সুযোগ নাই অবস্থান ক্লিয়ার করতে হবে আল্লা জবাব দিয়ে দিচ্ছে তার নাম লেকে আমাদের অঞ্চলে এটাকে বলা হয় দারোগা বেটি দারোগা বেঠি বুঝলেননি থাকে চটা কটকট যে শুনছে আবুল আহমের বিশ মসজিদ আহমের ভিতরে পাথর হাতে নিয়ে দৌড়ায় আসছে রসুন কে আঘাত সুবিধার মনে হয় না হাতে পাথর আল্লাহ রসুল বলতেছে আবু বখর আসতে দেন আমাকে দেখবে না পঁয়তাল্লিশ পনেরো নম্বর পারা হাফিজুর আন শরীফের পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইট আয়াত আপনি তিল শুরু করেন আবুল তাদের মধ্যে আর খুঁজে পায় না হজরত আবু বকরকে কে জিজ্ঞেস করতেছেন তোমার দুথায় হজরত আবু বকর অত বড় চালাক মানুষ মনে করেন না বোকা হুজুরা খালি করছেন ভদ্রতার খাতিরে জবাব দেয় না তার মগজ তত বেশি তেজ কথা বড় ঠিকা এটা আমার কথা নয় কার কথা বলেছেন যার মাথায় ঘেরু আছে সে তার চিন্তা করে তুমি যে নিজেকে বিজ্ঞানী মনে করো আবার আল্লাহকে অস্বীকার করো তোমার মাথার মধ্যে ঘেরু না মোদ না এগুলো সব ডিজিটাল করবো আবু লাবি হজরত আবু বকর সাল তাহলে জিজ্ঞেস করতেছে তোমার দুই আবু বকর বড় চার মানুষ দেখ না আমি জানি না বা দেখি নাই বা কিছু দেখা যাওয়ার সময় ঢাকায় পোলা বানকে অতটা হুমকি দিয়ে গেছে আর তো কিছু নাই ঢাকায় পোলা পায়ন আমরা তো মানুষ ঢাকায় পোলা বান কিছু হুমকি দেওয়া যা আসবে আমগো আসবে তোর কয়দিন পরে যখন মহল্লা দেখা হয় কি তোর তোর সাহসটা কম নেবে কি মহল্লা ছেড়ে দিলাম হাজার বড় বিচক্ষণা সাথে জবাব দিয়েছেন হিজতের সময় যাচ্ছেন কাফিররা খুঁজতেছে একশো ও পাবে আশায় খুঁজতেছে আবু বক্কর কি এক কা ফেলা হজরত আবু বকর এমন এক জবাব দিলেন সিদ্দিক ঠিক রসুল ঠিক কি জবাব দিলেন রজুল ইহা দিন রজুল ইহা তিনি মানুষ আমার রাস্তা দেখা তো যারা ধরছে তো মানুষ পছন্দ করে না কিন্তু যার আঙ্গুলি বিশালায় গোটা ভারত উপমহাদেশের মানুষ উঠা বসা করতো মুসলমানরা ইংরেজরা গ্রেফতার করার জন্য দেওয়া মসজিদ যেখানে হজর থাকতেন ওটাকে গেও হয় না তো যায় বলতেছে যে জায়গায় দাঁড়ায় আছি ওখান থেকে একটু সরষে সৈরা আগের জায়গার দিকে ইঙ্গিত করে বলতেছেন আবি তুই একটু আগে তো এখানে ছিল ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন গেছে গা হাত ছাড়া হয়ে গেল ছুটতে গেল এই হচ্ছে বিচক্ষণতা এটা হচ্ছে বিচক্ষণতা জবাব দিলেন সুরাকার সম্পর্কে নজর হয়েছে কথা বলে কথা বলে আবুল আহাব আবুল আহাব আছে এখন আবুল আব আছে তো সুরা কি আমি সুর আমি কেবল আবুল আহ সম্পর্কে নাজিল করাই নাই নাজিল করি নাই এটা একটা সিম্বল উদাহরণ যে আবুল আহব হচ্ছে রসুলকে গালি দেনা পাথর উঠানে দুই হাত ধ্বংস হোক দুই হাত মানি এক হাত মারি দুনিয়া আর এক হাত মানি আহরাত কোনো মানে তার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ মনে রাখুর বইয়া গেছেন যে কথাটা মাঠ পাবি যাবে একটা যাবে ইনশাল শুধু দেখার অপেক্ষা দেখার অপেক্ষা রব জানায় অনেকে আমাদের কি বলে মোলারা কয়জন কয়জন তোমরা পিড়ি দিলে কই যাবা মোহ্লাদকে দমানোর জন্য আবুল আহবাও এরকম বলতো আল্লাহ বলেন আবুল আহাব তার হাতের দিকে এরকম টাকা বলতো কিরে তুই ধ্বংসবি কই হতা আমি ঠেক দিব আমার পোলাপ দিয়ে আমি ঠেক দিব অনেক পোলাপান ছিল আমার পোলাপাইন দিয়ে আমি ঠেক দিব আমার কোন দিয়ে আমি ঠেক দিব আমার দল আমাকে ঠেকাবে আল্লাহ বলতেছেন নাহুমান আমার কিচ্ছু হবে না আমার পাশে আমা আছে আরেক রাখো আল্লাহ সাথে আল্লাহ আছে আল্লাহ বলে মা ভারত তোমাকে বাঁচাতে পারবে না আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না তোমার ধ্বংস অনিবার্য বাংলাদেশে কত দুর্নীতি হয় কিছু হয়ে বিশেষ করে ইসলাম যখন তার আন্দোলন চলমে আমাদেরকে অনেকে আমরা তো ইমাম সাহ মুসলিরা আমাদেরকে অনেকেই বলে হুজুরা আপনারা আপনারা দুরনীতি হয় কিচ্ছু বলেন এই বিষয়টা আল্লাহর কাছ থেকে শিখছি আল্লাহ হাবিব যখন মক্কা বিজয়ের পর মক্কায় ঢুকছিলেন তখন বিজয়ী দুনিয়ার বিজয়ী মতো পরাজিতদের উপর নির্যাতন করতে করতে ভুগেন নাই সেনাপতিরা চরিত্র ধারণ করো দেখতে ঢুকতেছিলেন ঢুকতেছিলেন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রসুল ভুলে গেলেন বিলারের রক্তের কথা রক্তের কথা রক্তের কথা ভুলে গেলেন আল্লাহ রসুল নিজের রক্তের কথা ভুলে গেলেন ওদের শহীদদের রক্তের কথা আমিন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ ফাহুয়া আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করবে সে নিরাপদ আল্লাহ ডাক রুস্ত রাখেন রাখেন বারো দশ নম্বর বারো শরীফের সাত নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইন তিলাওয়াত দেখেন রক্তি বলছেন আল্লাহ বলছেন ওই কুমুমা দি ও ফি দি ও ফি দিম সপাতির এদেরকে ছাড়া যাবে না এই জন্য আমরা বলি সব মাফ কার সাথে আমাদের দুশ্মনী নাই তাদের জন্য কিন্তু যেগুলো আমার নদীর নিয়ে গাড়ি দেয় উ উচ্চ তা করে আল্লাহর কুসুম আল্লাহর কসুম খায় বলি একটা কুলাঙ্গের কেউ ছাড়া হবে না দু মহাতার নাম ঘোষণা করে দিলেন আল্লাহর রসুল পণ্যটা এই পণ্যটার কোন ক্ষম এই পনেরোটার নাম ঘোষণা হয়েছে সবগুলা পালাই পাড়েটার সাথে নতুন বউ খাইতে এখন ভাত খায় ভাত খায় হঠাৎ করে অরিচ্ছাকৃত বায়ু হয়ে গেছে আবাস বউ তো লজ্জা পেয়েছে শ্বশুরের সামনে নতুন বউ পেটের মধ্যে আঙ্গুল আগে আওয়াজটা হয়েছে এটা কিন্তু ওই আঙ্গুলের আওয়াজ আপনি যেটা মনে করছেন ওই জানা শ্বশুর তো আরো পিঠা শ্বশুর বউর ওই সরম ভাঙ্গানোর জন্য এটা তো হাসির কিছু না সরমের কিছু না এটা আসবে প্রাকৃতিক বিষয় শুরু বলতেছেন বৌমা কোন রকমের ঢাকলা পায়ে কিভাবে আব্দুল হাতটা ধরিয়া রসুলের কাছে নিয়ে আসছেন ইয়ারসুল আল্লাহ আমার দূত ভাই আবদুল্লাহ আমি আবদুল্লাহ নিরাপত্তা চাই রহমতের নবী আসতে নিরাপত্তা দেওয়া যাবে না চিন্তা করেন কত কঠিন হয়েছেন আল্লাহ এগুলোর চেহারা অন্যদিকে ফিরে আনিছেন হজরত আবার ওই পাশে গিয়ে রসুল আল্লাহ নিরাপত্তা চাই আল্লাহ রসুল আবার চেহারা এই পাশে ফিরে আসছেন আবার এই পাশে আসছে নিরাপত্তা চাই আল্লাহ রসুল বললেন যা জানাইয়া দিতেন বুঝলেন আল্লাহ রসুল কি জবাব দিলেন আহা আমি নবী নবী চোখে ইশারায় কোন কথা বলা ছো হা নবীরা যা বলেন্ট বলেন তাই তো নদীর ওয়ারিসরা এত রাজনৈতিক মার পেছে কথাবার্তা বুঝে না যা বলেটাই বলে কথা বল ঠিক হাজতে একরামা বেল দৌড়ে পাড়াইছে বর্ডারের দিকে নদী পার হবেন হঠাৎ নদীর মধ্যে ঝড়ে পাইছে তুফান একর উজ্জা মানা ধুবালে ডাকা শুরু করছে বাসাও মানে বাসাও মাঝি বলতেছে যে এই ঝড় তো পারে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না কখন কার কথা যায় যে আমাকে যদি এই পানির মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে না পারে কোথাও আমাকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া দিল পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে বলে উঠলেন ইকর আল্লাহ আপনি আমাকে মুক্তি দেন আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা অঙ্গীকার চুক্তি আমি সরাসরিদের হাতে হাত রাইখা ভাই আতক মুসলমান আমার বিশ্বাস তিনি আবার রসুলের কাছ থেকে এই ক্রমার জন্য নিরাপত্তা চাইয়া দৌড়াইছেন পিছনে পিছনে দৌড়াইয়া যায়া নদীর পার্থীকা ডাকতেতেছেন আগে আগে আমি এমন একজন ছদ্মা এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে এসেছি ব্যাপারে দায়িত্বশীল আমি তোমার জন্য রসুলের কাছ থেকে নিরাপত্তা চাই আনছি আরে তু হিগনা কাজেই তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না জামাই মুসলমান হইয়া আসতেছে রসুলের দরবারের দিকে একশো আটাশি ওয়ান এইট এইট নয় নম্বর চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলতেছে إلا ما شاء الله ولو كنت اعلم الغيب لاستكفيت من الخير وما مسني يسوء ان الرسول قلت ساد ولو كنت اعلم الغيب عمي جدي غلطت মানে জানতেন না ঠিকা আল্লাহ রসুল কে বললেন আল্লাহ রসুল বুঝতে পারছেন যে আমি তো এই ক্রমারে নিরাপত্তা দিয়ে দিছি কিন্তু আল্লাহ রসুল বললেন জীবিত ব্যক্তিকে গালি দিলে এটা যারা বিএনপি করে শুনে রাখো বঙ্গবন্ধুকে গালি দেওয়া বন্ধ কর কারণ তার আপনজনের কষ্ট হয় যারা আওয়ামী লী ওই যে জিয়াউর রহমানকে গালি দেওয়া বন্ধ করে দাও কারণ তার অনুসারীদের কষ্ট হয় রসুলের ছোট্ট একটা বক্তব্য যে কারণে হিস্ট্রিতে ঢুকলা মানুষের সময় কম ঘুরে দিয়ে দেখি চিন্তা করছি বাকিগুলোর হিস্ট্রি বইয়া লাভ নাই কিন্তু একটা কথা তথ্য আপনাদেরকে দেই হাজার লিখিত কিতাব সব যুগের এই সাংস্কৃতিক কর্মীরা কবি সাহিত্যিক আর ওই নাট্যকাররা সব যুগেই দেখতে পাচ্ছি যে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান অনাকাঙ্ক্ষা কারণ হাইকোর্ট বুঝেছে এ দেশের মানুষ লাঙ্গলে ভোট দেয় নৌকায় ভোট দেয় ধান ভোট দেয় তারা এই বিষয়ে হাজার মত তাদের আছে কিন্তু কালিমার বিষয়ে তারা এক এই দেশে যদি ইসলামকে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যদি খারিজ করা না হয় তাইলে সরকার বুঝেছে আদালত বুঝেছে হাইকোর্ট বুঝেছে ইসলামকে তো দূর করা যাবে না বরং তাদেরকে পারে তারা বুঝতেই আগে ভাগেই সিদ্ধান্ত দিয়া দিছে না এ দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম আমরা সাধুবাদ জানাই আমরা বিশৃঙ্খলা চাই না কিন্তু আমাদের পায়ে তো পাড়া দিলে পাল্টা পাড়া দেওয়ার অধিকার তো আমাদের আছে কথা ঠিক আছে কিনা বলতে গত দিন আগে একটা কুলাঙ্গারকে সরকার গ্রেফতার করেছে এয়ারপোর্ট থেকে নূর এটাকে গ্রেফতার করছে ভালো কথা মাননীয় প্রধানমন্ত্রীকেও গাড়ি দিছে বঙ্গবন্ধুকেও গাড়ি দিছে কোন কারণে গ্রেফতার করছে আমরা বুঝতে পারতেছি না যে কারণে বিদেশি দূতাবাস গুলা উঠে পড়ে লেগেছে তাকে মুক্ত করার জন্য কারণ তাদেরকে যারা শেল্টার দেয় এতদিন পর্যন্ত তাদেরকে পুষে যারা রাখছে বাংলাদেশে বাহিরে আমার রসুলকে গাড়ি দেওয়ার জন্য মুসলমানদের কলিজায় আঘাত করার জন্যে তারা তো বক্তব্য দিবেন কিন্তু রসুলের আশেখাও চুপ থাকতে পারে না আমরা এই জমিন থেকে ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা করা হয় আল্লাহ জয়াল সময় কম রাখে আল্লাহ জানে তার প্রশ্ন তো আবু জাহেল বড় অপরাধী তো এরকম ভাগ করতে পারতেন তার আবু আবিল এইরকম তো বলতে পারতেন আমি কেমন পর্যন্ত দুই শ্রেণীর মানুষের কথা জানাই দিলাম এখন অনেকে সাধু সাধু সাধু আমরা তো রসুলের গালি দেই না আমরা রসুল কিনে কোনো কটুক্তি করি না কিন্তু দেখা যায় তাদের মৃত্যুর পর তাদেরকে আবার শহীদ মহিলা ঘোষণাও দেয় শ্রেণীর মানুষ আছে কিনা কথা কিনা আল্লাহ আবুল আহুল তারাও জাহান নামী যারা যারা টিকা শেল্টার দেয় তারাও আবুল আবের বিবির সাথে জাহান কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আবুল আবের বিবিদার উদ্দেশ্য কি আমি খুব সংক্ষেপে দৌড়ে দিছি আবুল আহ বিদেশি আবুল আহ বিহ বলছেন হাম্মা হাতাব মানে হচ্ছে শুকনা লাকড়ি মাথায় নিয়া যে দৌড়ায় ঘুরে বেড়ায় এখানে প্রথম উদ্দেশ্য কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই সময় থাকলে বেশি না হয় মোটামুটি তিনটা এক নম্বর হচ্ছে তার জন্য জাহান্ন করেছেন বিষায় আমার রসুলে নামাজের জায়গায় রাস্তার মধ্যে এটা হচ্ছে আবুল আহাবের বিবি আবুল আহবের বিবি তো চলে গেছে এখন মানুষ কেউ আসেনি কাঁটা তাকে নামাজে যাইতে মাদ্রাসায় বিশেষ করে কৌমি মাদ্রাসায় পড়তে আতঙ্ক তৈরি করে এই আতঙ্ক সৃষ্টি যারা করে দিনদারদের বিরুদ্ধে আল্লাহর কসম সব করে এলাকায় খালি ঘুরে আর বদনাম ছড়ায় এদেরকে বলা হয়তো হাম্মা লার হাতর আবার বিবি ওই কাজটা করত মোট্টা গলিতে গলিতে ঘুরে ঘুরা বিরুদ্ধে বদনাম ছড়াই তো এই যুগে এরা কারা আমাদের বিরুদ্ধে কথা না। আগে যেটুক ছিল এখন এটাও শেষ এখন কারো সাংবাদিক এখন হলুদ বলার সুযোগ নাই এই কালো সাংবাদিক কিছু আছে কুলাঙ্গার এদের কাজ হচ্ছে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলা এদের কাজ হচ্ছে টুমির বিরুদ্ধে কথা বলা এদের কাজ হচ্ছে কয়েকদিন আগে একদম গ্রাম্য অঞ্চলে এক মাদ্রাসায় যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পতাকা সম্পর্কে জিজ্ঞেস করে জাতীয় সংগীত সম্পর্কে জিজ্ঞেস করে না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্যে এই কুলাঙ্গিরি সব সময় লেগে থাকে আমরা খেয়াল করেছি এর শুনে রাখ আমাদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করার দরকার নয় আমাদের দেশ প্রেমের দীর্ঘ ইতিহাস আছে আমরা দেশপ্রেমিক শেখ হর হিন মাহমুদ হাসানের সন্তান কতক্ষণ টেকিলাম আমরা দেশপ্রেমিক কাসিম নারুকির সন্তান আমাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ সংশয়ের কোন অপকাশ নাই বরং সন্দেহ তোমাদেরকে নিয়ে যারা পার্শ্ববর্তী আলাদা রাজ্য বাহানোর চক্রান্ত করছে পার্বত্য অঞ্চলে যা দেখান মিশনারীরা কাজারীরা হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করিয়া আলাদা রাষ্ট্র চক্রান্ত করছে বিরুদ্ধে দেশপ্রেমিক কথা মানে ক্রামের বিরুদ্ধে দেশ প্রেমিক তাও হিরি জনতার বিরুদ্ধে এটা কোলাঙ্গের তোদের দিবার স্বপ্ন বাংলাদেশকে টুকরা টুকরা করার চক্রান্ত যদি খরচ আল্লাহ তবে জনতার ঘোষণা শুনে রাখ ওরা দেবন্ধের ঘোষণা শুনে রাখ দেশ রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আমারও যুদ্ধ হবে আমারও যুদ্ধ হবে আমারও যুদ্ধ হবে আমার দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত তারা করছে প্রতিনিয়ত কথা বলেন ঠিকা এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এটা ডালবাদ মনে প্রশ্ন না এই দেশের ইসলামের যে বৃক্ষ এটা কচুরি পানার মতো ভেসে আসে না এই কথা বলেন ঠিক বৃক্ষের গোড়ায় মাহমুদ হাসান রক্ত পরেছে এই বৃক্ষের গোড়ায় চোখের পানি পরেছে কথা বলেন মুসলমান রক্ত দিতে চান ইমান দিতে চান না মুসলমান কল্যা দিতে চান ইমান দিতে চান না ঠিকা দেশ রক্ষা রক্ষায় জীবন দিতে প্রস্তুত আল্লাহ কবুল করে চলছে মুসলমান হুমকি ধমকি দেওয়া হয় শুধু একটা কথাই বলি শুনির মাহমুদ হাসান দেবন্দির রক্ত তাদের আদর্শ যাদের তাদেরকে হুমকি ধমকি দেওয়া আমাদের দৃষ্টি তো জানতে পড়ে আছে জীবন দিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ নির্ধারণ করেছি শাইফুলহীন শিশুর মতো হম করে কান্না শুরু করেছে বলে তোমরা কি চিন্তা করার আমি কি চিন্তা করি বলে আপনি কি চিন্তা আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মৃত্যু জন এই অবস্থায় আসতে থাকবে আর শরীর থেকে রক্ত টপ টপ করে পড়বে আর গ্রাউন্ডের হলে আমার রক্তায় দেখবে তাদের সন্তানদেরকে হুমকি দিয়া লাভ নয় জেল ভয় দেখা লাভ নয় আমরা দিতে প্রস্তুত আছি দিতে প্রস্তুত আছে কথাক একটা ব্যাখ্যা দিলাম এটা তিন নাম্বার ব্যাখ্যা বড় স্পর্শ কাতর খেয়াল করেন হাম্মারা ইন্ধন মাথায় আইনা আবুল আহাবকে জ্বালাবে আল্লাহ দেখা দিচ্ছেন এ দুনিয়ার মানুষ আমার রসুলকে যারা গাড়ি দেয় তাদেরকে আমি তাদের আপনজন দিয়ে দিয়েই করি আবুল আহাবকে আল্লাহ আবুল আহ বিকে দিয়েছেন এই ধারা অব্যাহত থাকবে আল্লাহ বলে আমার শব্দ উচ্চারণ করবে তার অধীনস্থ ইয়ামানের গভর্নর বাজারের কাছে নোটিশ পাঠাইল যে মদিনা থেকে রসুল কে ধরে নিয়ে আসু মোহাম্মদকে ধরে বাজান দুইজন দুধ পাঠাইলো মদিনায় রসুলকে ধুলের সামনে কাঁপতে চেহারাটা এমন দেখলেই ভয় লাগে এটাকে বলে রহু ভয় দুই রকম এক হচ্ছে আতঙ্কের ভয় থয় না এটা রহু এটা একটা নেয়ামত রসুল বলেছেন নসির টুপির রূপ আমাকে আল্লাহ রোগ দিয়ে সহযোগিতা করেছে সাহায্য করেছে ক্ষতিগ্রস্ত হইতে পারি এই ভয় আর রোগ হচ্ছে কাউকে দেখা এই ভয় যে আমি যদি তার কোনো ক্ষতি করি তাহলে আমার ক্ষতি হই হচ্ছে তার দ্বারা আমি আক্রান্ত হইতে পারি এই ভয় ধরতে পারে তো রসুল হাসতেছেন আর বলতেছে ঠিক আছে আগামীকাল সকালবেলা আইসা আজকে বেড়াও নাস্তা টাস্তা করো খাওয়া দাওয়া করে ঘুমাও পঁচিশ বেজায় দুধ ঘুমাইয়া সকালবেলা রসুলের কাছে গেছে। রসুল বলতেছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে তোমরা চলে যাও এখন হেরাত তো এমনি ভয় উঠছিস আবার রসুলের কাছ থেকে এরকম খবর পাইলান্ত কে পাল্টাইলো কিন্তু তো মিথ্যা কথা বলার লোক না ঘটনা কিছু একটা আছে মনে হয় অপেক্ষা কর কিছুক্ষণ পর দেখে পার্শ্ব দিক থেকে দ্রুত আসতেছে দ্রুতগামী সাথে দৌড়ায় আসতেছে যে গতকাল আমার সাথে আমি তোর সন্তানকে দিয়ে তোকে সাহায্য করলাম হারে একটা মেয়ে তার বাবাকে তার মাকে হত্যা করেছে নাম বলার দরকার নাই আমরা যতটুকু জেনেছি সাহায্যা করেছে নবীর ওয়াইদের সাথে যারা বেয়াদি করবে তাদেরকে আমি ছাড়বো না তাদের সন্তানকে দিয়ে তাকে সাহায্য করব ইনশা আল্লাহ কথা বলেন ঠিক কে শেষ আয়াত শেষ রশি ঝুলানো মানে কি মানে হচ্ছে আবুল হাবের বিবি যেই রশিটা দিয়ে ওই কাটাগুলা গুলা আল্লাহ আল্লাহ ওই রশিটাকেই জাহান নামে তার শাস্তি একটা কারণ বাড়াবে তার গলার মধ্যে রশি ঝুঁয়া ঝুঁয়ে তাকে শাস্তি দেওয়া হবে কি বোঝা গেল বোঝা গেল ওরামে কেরামের বিরুদ্ধে যেই অস্ত্র তুমি ব্যবহার করবা একদিন ওই অস্ত্র তোমার বকে একদিন ওই লাঠি তোমারও মাথা ভাঙবে ইনশা আল্লাহ সেই অপেক্ষায় আমরা রইলাম কথা কোন ঠিক কিনা আল্লাহ তা আমাদেরকে এই সমস্ত কুলামগারদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমিন একটাই কথা ভাই সব বিষয়ে আপোষ করবো আমার ইজত দিয়া যদি কোনো কুলাঙ্গার খেলে আমার সাইখ মুর্শিদ তিনি আপোষ করেন নাই আল্লাহ শরফি আপোষ করেন নাই আল্লাহ শরফে থাকবে মাল দিব কল্লা দিব কিন্তু রসুলের দুশনদের বিরুদ্ধে তাই না এবং তার অনুসারীরা চোখ ফাঁকে নাই চোখ থাকবে না চোখ থাকতে পারে না কি